সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে মোমিনের উত্তম বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাকোয়া ও সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকা উপস্থিতি একান্ত নির্জনতায় এবং রাতের অন্ধকারে যে জিনিস মানুষের অন্তরে অতন্ত্র প্রহরীর ন্যায় কাজ করে তাই হচ্ছে তাকোয়া বা আল্লাহ আল্লাভীতি এর প্রকৃত অর্থ হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা এবং সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকা জনৈক ব্যক্তি আবু হুরাইরা আদিয়াল্লাহ তাল্লাহুকে প্রশ্ন করল তাকুয়া কি তিনি বললেন তুমি কি কখনো কণ্ঠকময় ভূমি অতিক্রম করেছ লোকটি বললো হ্যাঁ তিনি বললেন তখন তুমি কি করো লোকটি বলল আমি তার থেকে আত্মরক্ষা করি তখন তিনি বললেন ঠিক এভাবে কুনাহা থেকে বেঁচে থাকা হচ্ছে তাকুয়া ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তাকুয়াকে এভাবে সংজ্ঞায়িত করেছেন পরকালের জন্য যা কিছু ক্ষতিকর সেগুলো পরিহার করার নামই হচ্ছে তাকুয়া সুতরাং তাকুয়া হচ্ছে এমন বিষয় যা মানুষকে আনুগত্য করবে তার আদেশাবলী মেনে চলবে এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকবে আল্লাহ সুবাহ তার বান্দাদের উদ্দেশ্য করে বলেছেন ولا تموتن إلا وأنتم مسلمون هي hey من درغن الله كي جاتا جاتب حبيبهاي كورو هي hey من درغن الله كي جاتا جاتب حبيبهاي كورو ابو أبشي تمرى مسلم نهوي نتبارن كورونا وبرك آياتي الله سبحانه وتعالى بلچن ولا قد وسطين الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أنتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض জেনে রেখো আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর জন্য আর আল্লাহ হচ্ছেন অভাবহীন প্রশংসিত অপর আয়াতে তিনি বলেছেন এবং তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো পক্ষে তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বাপেক্ষা মর্যাদা যে তোমাদের মধ্যে সর্বাধিক তাকুয়াবান তিনি আরো বলেছেন যারা এবং সৎ করে ইমাম হাকিম মুস্ত গ্রন্থে উল্লেখ করেছেন ফদমিন চেয়ে কিল আমার কাছে বেশি প্রিয় আর তোমাদের সর্বোত্তম দিন হল তাকুয়া বস্তুত তো ব্যক্তি আল্লাহ সুবাহ যুক্ত কাজও সে পরিত্যগ করে মুসলিমে বর্ণিত হয়েছে রসুল্লাহ আলী ও বলেছেন বিষয় থেকে পরেজ করে চলবে সে তার দিন ও সম্মানকে রক্ষা করলো আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় পতিত হলো সে হারাম বিষয় পতিত হল হাসান ইবনে আলিরাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন মা ইলা আমি দাও আর সন্দেহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল বলেছেন বান্দা ততক্ষণ পর্যন্ত মোত্তাতেই হতে পারবে না যতক্ষণ না সে অবৈধ বিষয় থেকে বাঁচার জন্য সন্দেহযুক্ত বৈধ বিষয়কে করবে। যে বিষয়ের উদ্রেক হবে আর আমরা যে কাজে লিপ্ত হই কাজটা কি বৈধ না অবৈধ তা থেকে কি কোন পুণ্য আছে না তা অপরাধ বিষয়টা বুঝার সহজ একটি উপায় হলো যখন আমরা এই ব্যাপারে আমাদের অন্তরকে জিজ্ঞেস করব তো অন্তরের মাঝে এই সম্পর্কে এক ধরনের অনুভূতি জাগ্রত হবে ভালো কাজ হলে তাতে এক প্রকার সায় পাওয়া যাবে আর যদি কাজটা অন্যায় হয় তবে অন্তরে খটকা লাগবে আলী হিন্ন পূর্ণ হল উত্তম চরিত্র আর পাপ কাজ হলো যা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে এবং লোকেরা তোমার এই বিষয়টি জানুক এটা তুমি অপছন্দ করো মুসনাদ আহমেদের অপরে খাদিস এসেছে আসো ওাবাসা কাছে আসো তখন আমি তার এত কাছে আসলাম যে আমার হাঁটু তার হাটুতে স্পর্শ করছিল অতপর তিনি আমাকে বললেন ওাবাসা তুমি আমাকে যা প্রশ্ন করতে আমি কি তোমাকে তার উত্তর আমি বললাম হিয়া রসুল্লাহ আমাকে জানান তিনি বললেন তুমি আমাকে পাপ ও পুণ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছ আমি বললাম জি অতপর তিনি তার তিনটি আঙ্গুল একত্র করে আমার বুকের উপর রাখছিলেন আর বলছিলেন পুণ্যের কাজে মন সায় দেবে এবং অন্তর প্রশান্ত চিত্তে তা গ্রহণ করবে আর গুনাহের কাজ হলে তা করতে মনে খটকা লাগবে এবং যদিও সেটা করার ব্যাপারে এক লোক রাসুল সাল আলী সাল্লামের নিকট আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ মাল ইমান ইমান কি তিনি বললেন ইদা হাসান যদি তোমার বদ আমল তোমাকে দুঃখিত অন্তরে যখন কোনো বিষয়ে খটকা লাগে তখন তা ছেড়ে দাও উপস্থিতি এতক্ষণ আমরা তাকুয়া অবলম্বনের গুরুত্ব ফজিলত এবং আল্লাহ সোভান বিষয় করার বিষয় পরিত্য স্পষ্ট আজ সমাজ রাষ্ট্রের প্রতিটি দুর্নীতি আর শোষণের ভয়াবহ যে চিত্র দেখা যাচ্ছে এর মূল একটি কারণ হচ্ছে মানুষের অন্তরে তাকুয়া নেই আল্লাহর কাছে নিজের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে অন্তরে এই ভয় নেই এর কারণেই দেখা যায় যে যেভাবে পারছে লুটে পুটে খাচ্ছে অন্যের হক নষ্ট করে নিজের পকেট ভারী করছে যাদেরকে সমাজের রক্ষক ভাবা হয় তারাই আজ ভক্ষকে পরিণত হচ্ছে দিন দিন সমাজে চুরি ডাকাতি সুদ ঘুষ আত্মসাতের সংখ্যা বাড়ছে যত্রত্র যৌন হয়রানি ইফটেজিম বিচার সংঘটিত হচ্ছে প্রকাশ্যে অশ্লীলতা বেহায়াপনার আসর জমছে এই সমস্ত অপরাধ সংগঠনের মূল একটি কারণ হচ্ছে মানুষের অন্তর থেকে তাকুয়া বা আল্লাহিতে উঠে গেছে পাপাচারের মূল তাই যখন অন্তর নেক ও তাকুয়াবান হয়ে যায় তখন অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় আর যখন অন্তর পাপাচারী হয় তখন অঙ্গ প্রত্যঙ্গারী হয়ে যায় তুই ভাই ও বোনেরা আরেকটি বিষয় লক্ষণীয় আমরা যখন মানুষের মাঝে অবস্থান করি তখন তো লোক কারণে অনেক গুনা থেকে আমরা বেঁচে থাকি এটা কিন্তু এই প্রমাণ বহন করে না যে আমাদের মাঝে তাকুয়া আছে তাকুয়ার প্রকৃত পরিচয় তো তখনই হবে যখন আমরা নির্জন মুহূর্তে একাকি থাকা অবস্থায় আল্লাহ থেকে বেঁচে থাকবায় লিপ্ত হওয়ার সুযোগ বিদ্যমান থাকা সত্ত্বেও তাহমকে ভয় করেই অনলাইন অফলাইনে সর্বক্ষেত্রে গুণা ও অশ্লীলতা থেকে দূরে থাকব অন্যথায় মানুষের সামনে গুনা থেকে বিরত থাকা আর নির্জন মুহূর্তে গুনায় লিপ্ত হওয়া এটা কিছুতেই তাকুয়া হতে পারে না সুতরাং গোপনে প্রকাশে লোকজনের সামনে বা লোকচক্ষুর সর্বক্ষেত্রে তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো এবং গুনা হয়ে গেলে সাথে সাথে নেকির কাজ করো তাহলে তা গুনকে মুছে দিবে এবং মানুষের সাথে উত্তম আচরণ করো প্রকৃত পক্ষে কারো অন্তরে যদি সত্যিকারী তাকুয়া বিদ্যমান থাকে তার পক্ষে কিছুতেই অপরাধে জড়ানো সম্ভব হবে না কারণ তার মাঝে এই বিশ্বাস ভয় থাকবে আমি যেখানেই যা করছি সেটা আমার রব ভালোভাবেই দেখছেন তিনি আমার মনের কামনা বাসনা সম্পর্কেও অবগত আছেন এর ফলে সে গুনা থেকে বিরত থাকবে কখনো অনিচ্ছাকৃত গুনা হয়ে গেলে দ্রুত তাওবা ইসতেকফার করবে এবং পূর্বের তুলনায় আরো বেশি নাক আমলে সচেষ্ট থাকবে পরবর্তীতে কখনোই সে আল্লাহর ফরজ হুকুম পরিত্যাগ করবে না হারাম কাজে লিপ্ত হবে হবেনা ভাই বোনেরা আর যদি মানুষের অন্তরে তাকুয়া বিদ্যমান থাকত তাহলে সমাজের পরিস্থিতি অনেক সুশৃঙ্খল ও শান্ত থাকত একে অপরের উপকারে এগিয়ে আসত কেউ কারো অনিষ্ঠ সাধনে মত্ত থাকত না তাই আসুন আমি আপনার কাছে হিদায়তারিত নিঃকুষতা এবং ধনার্ডতা চাই আল্লাহ সুবাহ আমাদেরকে তার মোত্তা পরেজগার বান্দা হিসেবে قبل <تصفيق> الكرن آمين يا رب العالمين.